আসসালামু আলাইকুম ওরকমুলিল্লাহ পৃথিবী বাংলার সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কোরআনের ঘটনা বলি কসসুল কোরআন এই নামে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা নিয়ে আজকে আবারও ফিরে এসেছি আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআনে ঘটনাগুলো কেন বর্ণনা করলেন ঘটনা অবতারণা করেন কেন এর আরেকটি কারণ আপনাদের সামনে উল্লেখ করতে চাই কারণগুলো বলার উদ্দেশ্য হলো এই কতিপয় রোগাগ্রস্ত ব্যক্তি যাদের অন্তরে রোগ আছে যাদের মাথায় শয়তানি অসুয়াশা আছে তারা পবিত্র কোরআনকে অবজ্ঞা করে বলতে চায় কোরআনে এই সমস্ত ঘটনা কি দরকার ছিল প্রাচীনকালের ঘটনা বর্ণনা করে কি লাভ হয়েছে মূলত এই সমস্ত জবাবগুলো দেওয়ার জন্যই আমরা এর উপকারিতা এই কারণগুলো আপনাদের সামনে পেশ করছি যারা নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন অজুহাতে কোরআনের আহকামকে কোরআনের উপদেশকে তারা অস্বীকার করতে চায় দর্শক মন্ডলী তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু কথা বলতে চাই যে এ সমস্ত ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা এ তো সামান্য যাদেরকে ফেরাউনের সাথে তুলনা করা যাবে না নমরুদের সাথে তুলনা করা যাবে না আদ সামদ জাতির সাথে তুলনা করা যাবে না धूलिस पाश्चात खुद गुड़ खावाज्ञ नोहिरातनामरूर मत विशाल शासक पृथिवीत धूलिस फेराउनर मत जालेम रब बोले दबी करा व्यक्ति क्या विदाय टिकते সমস্ত টুটকা একেবারে ইতর শ্রেণীর বেনা শ্রেণীর যাদের মর্যাদা আছে না কোনো তাদের দাম, তাদেরকে কেউ তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে পবিত্র কোরআনের বিধানকে তারা অবজ্ঞা করছে তারা তো নিঃসঙ্গে ধ্বংস হবে বরং মহাগ্রন্থ আল কোরআনের উপদেশকে গ্রহণ করে তারা জন্য ইমান আনে পবিত্র কোরআন দ্বারা যেন নিজের জীবনকে আলোকিত করে এটাই আমরা তাদের প্রতি আহ্বান জানাব আজকে আর একটি কারণ বলব মমিনদেরকে তাদের বিধানের আলোকে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ ঘটনাগুলো অবতারণা করেছেন আল্লাহ যে সব সবসময় মমিনদের আশ্রয়দাতা মমিনদের যে সাহায্যকারী এটা আল্লাহর রবুল আলমিন ঘটনা বর্ণার মাধ্যমে মমিনদেরকে শান্তনা দিতে চেয়েছেন আশ্বস্ত করতে চেয়েছেন যেই ইমান আনবে তিনি আল্লাহ রব্বুল আলমিনের জিম্মায় চলে যাবেন পৃথিবীর কোনো শক্তি কোনো সরকার কোনো শাসক কোনো ভয় কোনো ভীতি তাকে কখনো সন্তুষ্ট করতে পারবে না যদি ইমান আনে আল্লা বলছেন অক্কা আনা হাক্কা নালায়াসুল মেনিন মিনদেরকে সাহায্য করা আমার উপরে ওয়াজীব আল্লাহ রব্বুর আলমিন তার উপরে ওয়াজিব করে নিয়েছেন মমিনদেরকে সহযোগিতা করা মমিনদেরকে বিজয় দান করা বিজয় দান করবেনি এটা আল্লাহর ব্রত এটা আল্লাহর ওয়াদা হক তাহলে একজন মমিন যখন এটা জানতে পারবে বিভিন্ন ঘটনার মাধ্যমে তখন তো ওই ব্যক্তি দিনের প্রতি আরো দৃঢ় হবে শান্তনা পাবে ইমানটাকে আরো পরিশীলন করতে পারবে আল্লাহ বলেছেন সুরয়ে মোমিন এগারো নম্বর আয়াতে এবং সুরয়ে রোম সাতচল্লিশ নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন আমি প্রত্যেক রাসুলকে সাহায্যকারী আমি প্রত্যেক রাসুলকে সাহায্য করেছি এবং মমিনদেরকে সাহায্যকারী শুধু কি এই দুনিয়াতে না দুনিয়া জীবনেও তিনি সাহায্য করেছেন তিনি পরকালীন জীবনেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন নবীদেরকে এবং মমিনদেরকে সাহায্য করবেন কি চমৎকার ভাষা রব্বুল্লাহ আলমিনের এ কথা যখন শুনবে কোনো মমিন ব্যক্তি তখন তার হৃদয়টা ইমানে বলে বলিয়ান হবে ইমানে ওই ব্যক্তি তৃপ্ত হবে এটাই তো আল্লাহ রব্বুল আলমীর মৌলিক উদ্দেশ্য যে কোনো মূল্যে যে কোনোভাবে ইমানকে দৃঢ় করা আল্লাহল আল্লাহ রোষণা করছেনটা করুন সোরা মোহাম্মদের যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তোমাদেরকে বিজয়ী করবেন যুগ ধরে দিয়েছেন বিজয় আমরা বহু ইতিহাস দেখতে পায় পবিত্র কোরআনের মাধ্যমে অনেক ঘটনা আমাদের সামনে উন্মুক্ত হয় যে আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমিফতাই জান্নাতে চলে যাব। না তোমাদের উপরে তাদের মতো অবস্থা আসেইনি যারা পৃথিবীতে দাঁড়িয়ে থাকতে পারেনি কষ্টে অত্যাচারে তারা নির্মম আঘাতে পৃষ্ট হয়েছে। ওই অত্যাচার তোমাদের উপর আসেইনি কি চমৎকার উদাহরণ আল্লাহ উল্লেখ করলেনদের জন্য তারা নিজেরা প্রথমে দাঁড়িয়ে থাকতে পারেনি পৃষ্ঠ হয়েছে নির্যাতিত হয়েছে হাত আর রসুল আল্লা কি আগের রাসুলগণ পর্যন্ত এবং নবিরাসুলগন এবং তাদের সাথে যারা ইমান এনেছে তারা পর্যন্ত বলেছে এই ঘটনা কেন তুলে ধরলেন তিনি বলে দিলেন আল্লাহ সাবধান আল্লাহর বিজয় অতি নিকটে আল্লাহ অতি নিকটে বিজয় দান করবেন তোমাদেরকে কষ্ট পেও না ধৈর্য ধারণ করো এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই রব্বুলা আলমিন একজন মমিনকে কত দৃঢ় করতে চেয়েছেন সুতরাং মহাগ্রন্থ আলকোরণের ঘটনা মহাগ্রন্থ আলকরনের ঘটনা একজন মমিনকে বারবার উজ্জীবিত করে তাকে বারবার প্রেরণা যোগায় তাকে বারবার আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ার জন্য আল্লাহর ইবাদতে আগ্রহী হওয়ার জন্য তাকে বেশি বেশি প্রেরণা দান করে উৎসাহ দেয় কেন আল্লাহ ঘটনা বর্ণনা করবেন না মহাগ্রন্থ আল কোরআনের মূল উপদেশ এটা না এ উপদেশ এই উৎসাহ এই শিক্ষা যারা মমিন যারা জ্ঞানী যারা বিদ্যান তাদের জন্য নিহিত রয়েছে পবিত্র কুরান না পড়লে তো এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যাবে না শিক্ষা কোনো ব্যক্তি পাবে না সে হতবাগা সে হতভাগ্য সম্মানিত উপস্থিতি দেখুন কোন ঘটনা বর্ণনা করলেন একটু আপনাদের সামনে উল্লেখ করি রসুল্লা আলিক কাবা চত্বরে একদিন ঘুমিয়ে আছেন ইতিমধ্যেই সাহাব একরাম আসলেন আসার পরে তার কাছে বললেন আল্লাহ রসুল আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাদের উপরে সাহায্য নাজিল করে কারণ কাফের মুসরেখরা আমাদের উপরে যে অত্যাচার করছে যে নির্যাতন করছে টিকে থাকা যাচ্ছে না এই কথা বলা মাত্রই তিনি মুখটা খুললেন চাদরে থেকে খুলে উঠে বসলেন মুখ লাল টকটকে হয়ে গেছে তিনি বলছেন তোমরা সাহায্য চেতে এসছো তাদের মত তো অবস্থা হয়নি যারা আগের যুগে মমিন ছিলেন তাদের একজনকে ধরে নিয়ে আসা হতো এবং খন্দ গর্ত খোড়া হতো ধরে নিয়ে আসার পরে গর্ত খোড়ে তাকে বেঁধে তার মাথার উপরে করাত চাপিয়ে দিয়ে তাকে করার দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হতো ওলামিয়া সদ্দু দালিকা দিন কিন্তু এই শাস্তি তাকে দিন থেকে কখনো বিচ্যুত করতে পারেনি দিন থেকে ফেরাতে পারেনি দিনের উপরে অটল ছিলেন কশিন কালেও এক বিন্দু পরিমাণ গর্ত খুঁড়ে যদি বেঁধে তাকে যদি করার দেয়া কেটে দ্বিখণ্ডিত করা হয় আল্লাহ মেসাল দিয়ে দিলেন তারা কখনো দিন থেকে একটুকু বিচ্ছিত হননি একজন মমিন যখন ঘটনা পড়ে তখন বলে আজকে তো আমার উপরে এত শাস্তি হচ্ছে না এত নির্যাতন হচ্ছে না ভাবে তো কেন। কেন আমি আমি এত আগের শাস্তি হয়েছে অত্যাচার হয়েছে কিন্তু এই অত্যাচার এই নির্যাতন এই স্টিম রুলার তাকে কিছুই করতে পারেনি বরং তিনি ছিলেন দৃঢ় প্রত্যয় ছিলেন তারা সমানিত উপস্থিতি একটু বিরতির পরে আপনাদের মাঝে এই আলোচনা আবার ফিরে আসব। ততক্ষণ আপনারা আমাদের সাথে অবস্থান করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহাত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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যতে অভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন হিসটি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ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 তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে নাহিনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে কাল সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 Can we have the next call, please? To get convincing and valid answers, dial korun, Dr. Zakir K. Boroburthi Anushthaan, Peace TV, Bangalai. He is the <laughs> আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা যে ঘটনা অবতারণা করছিলাম পবিত্র কোরআনে আল্লাহ রে এই সমস্ত মেসাল এই সমস্ত উদাহরণ এই সমস্ত কেসা ঘটনা উল্লেখ করার কারণটা কি একজন মমিনকে সান্ত্বনা দেওয়া ইমানের উপরে অটল থাকার জন্য কর্মসূচি প্রদান করা বসে যে ঘটনা বলছিলেন আর কথা বলছেন তোমরা এত বিচলিত হচ্ছে এখনই একজন ব্যক্তিকে ধরে নিয়ে এসে বুক পর্যন্ত পুতে দিয়ে নিড়ানি গরম করে জমি চাষ করা উর্বর করার জন্য যে নিরড়ি ঘাস মারার জন্য যে নিরড়ানি কৃষক ভাইয়েরা ব্যবহার করে থাকে এই নিড়ানিটাকে গরম করে তার দেহ থেকে গোস্তগুলোকে টেনে বের করে নিত রক থেকে গোস্ত টেনে খুলে নিত এত শাস্তি দিত অতঃপর তাকে টুকরো টুকরো করে হত্যা করতলাম বলছেন এর পরে ওই ব্যক্তিকে যারা পূর্বে এসেছিলেন ওই ব্যক্তিকে এই শাস্তি কখনো দিন থেকে বিচ্ছুত করতে পারেনি দিন থেকে ফেরাতে পারেনি এত শাস্তি দেওয়া সত্ত্বেও দিনের উপরে তারা অটল ছিলেন না দেখো পূর্বের যুগের মানুষের উপরে এমন শাস্তি হয়েছে অথবা আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল হয়েছে যাদের উপরে শাস্তি দেওয়া হয়েছে তারা জান্নাতি হয়ে গেছে জান্নাত পেয়েছে শহীদের মর্যাদা পেয়েছে তুমি আজকে কেন কোন কারণে আজকে দিন থেকে বিচ্ছিত হবে আল্লাহ এই সমস্ত ঘটনা মমিনদের সামনে কেন উন্মুক্ত করলেন কি জন্য কোন কারণে কারণ একটাই উদ্দেশ্য একটাই এই মমিনগণ এই মমিনরা যেন ইমানের উপরে তাজা থাকতে পারে দৃঢ় থাকতে পারে কখনো যেন ইমানকে তারা বর্জন না করে সমানিত উপস্থিতি আল্লাহর দৃঢ় আল্লাহ রকে অবশ্যই অবশ্যই বিজয় দান করবেন আল্লাহ বলছেন যারা ইমান আনবে এবং আমুল সলেহ করবে তাদেরকে আমি অবশ্যই অবশ্যই খেলাফত দান তোমাদের মধ্যে যারা ইমান আনবে এবং আমলে সহলেখ করবে তাদেরকে খেলাফত দান করব এবং আল্লাহ বলছেন ইতিপূর্বে যাদেরকে খেলাফত দেওয়া হয়েছিল অনুরূপী দিব তাহলে আল্লাহ রব্বলাম এটা কেন বললেন অতঃপর বলছেন যে তাদের ভীতির পরে তাদেরকে তিনি নিরাপত্তা দান করবেন যে ভিতির মধ্যে অবস্থান করছে যে জুলুমের মধ্যে অবস্থান করছে এই अवस्थान पर रबुल्ला आलमीन आर एम ए शांतिमय सुंदर सुचारू मनोरम समाज के आल्लाहार दीबें जे समाज पे ममिनरा खुशी आनंदित होता आल्ला रबुल आलम वाई उदाहरण देवर उद्देश्य कि पूर्वे जुगे जिस व्यक्तरा आल्ला पथे इमान एने আল্লাহ রাবুল্লা আলমিনের তাকুয়া ভয় ভীতি এবং তার ইবাদতে যারা মগ্ন ছিলেন আল্লাহ যুগ যুগ ধরে তাদেরকে এইভাবে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন সমানিত উপস্থিতি দেখুন না মরিয়াম সালাতু সালাত সালামের ঘটনা তাকে আল্লাহ কিভাবে সাহায্য করলেন তাকে তো সন্তান আল্লাহ দিতে চেয়েছিলেন কিন্তু এই ঘটনা কেন বর্ণনা করলেন মমিনরা বিপদে পড়লে ধৈর্য ধারণ করবে ঘটনাকে স্মরণ করবে এমনটা হতেই পারে অস্বাভাবিক কিছু না দেখুন পেটে সন্তান আসলো আল্লাহর পক্ষ থেকে একটা মৌজে যা তিনি পালিয়ে গেলেন খেজুরের গাছের তলায় আশ্রয় গ্রহণ করলেন মানুষরা কি মনে করবে তিনি বললেন হয় আমি এটা যেন সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। অথবা আমি যেন মরে যাই কারণ মানুষদের এটা কি বলবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন শিখিয়ে দিলেন খেজুর কাছে ঝাঁকে দেওয়া খেজুর পড়বে বাচ্চা জন্ম নিয়েছে খেজুর খেয়েছে অতঃপর টিকে থেকেছে বাচ্চা জন্ম নিয়েছে চলে এসেছেন মানুষের সামনে কি করবেন সমানিত উপস্থিতি মমিনদের আস্থা কিভাবে বাড়বে মারিয়ামকে ভুল বুঝানোর কোনো সুযোগ নেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাহায্য তার উপরে ছিল যখন বলল যে কি ব্যাপার মারিয়াম তোমার পিতা তো এরকম ছিল না তোমার মা তো এরকম তাহলে তুমি এই অবৈধ সম্পর্ক সৃষ্টি করলে কি করে সমানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন শিখিয়ে দিলেন মারিয়ামকে যে তুমি বলো এই প্রস্তক জিজ্ঞেস করো ওই ছোট দোলনায় থাকা বাচ্চাকে জিজ্ঞেস করবে জবাব দিল ইন্নি আব্দুল্লা আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আল্লাহকে কিতাব দান করবেন আমাকে আল্লাহর নবী করেছেন সমানিত উপস্থিতি এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন রুহ এই ঘটনা যখন মমিন জানতে পারবে তখন ইমানের বলে বলিয়ান হয়ে সে বলতে পারবে যে এটা তো বাস্তব কথা যে আল্লাহ যে কোনো সময় মানুষকে সাহায্য করতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন না হাক্কানা আলী না মমিনদেরকে সাহায্য করা মমিনদেরকে সহযোগিতা করা আল্লাহর হক আল্লাহ সাহায্য করবেনি এতে কোনো সন্দেহ নেই কোনোই কারণ নেই সন্দেহ সংশয় এটাকে কোনো পরাই করা যাবে না যে কোনো মমিন বিপদগ্রস্ত হলে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকবে আল্লাহ তাকে সহযোগিতা করবেন ধ্বংসপ্রাপ্ত হলেও আল্লাহ সহযোগিতা করবেন আল্লাহ এই মেসালগুলো এই উদাহরণগুলো কেন দিবেন না মমিনকে দৃঢ় করার জন্য তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মারিয়াম সালাম তিনি বিপদভুক্ত হলেন তার ছোট্ট বাচ্চা মুখ ফুটিয়ে কথা বলার কারণে তার আগের ঘটনা উপস্থিতি আমরা চলে যাই সুরা কাহাফের একটি ঘটনা মমিনদের হৃদয়ে কিভাবে সান্তনা জন্মে দুইজনী কৃষক আল্লাহ রাবুল আলমিন বাগানে ফসল ফলিয়েছেন বাগানকে সজ্জিত করেছেন পানি দিয়েছেন গোটা বাগানে পানিতে ভরপুর হয়ে ফুলে ফলে বাগান একবারে উন্মুক্ত হয়েছে সম্পদে ভরপুর হয়ে গেছে ব্যক্তি গর্ব করে বলল যেটা আমার পরিশ্রমের বলে আমার কারণে এটা হয়েছে কিন্তু আর ব্যক্তি তাকেও আল্লাহ দিয়েছেন তাকে কম দিয়েছেন এই অহংকারী ব্যক্তি অনেক কিছু পাওয়ার পরেও ওই ব্যক্তি বলল যে আল্লাহ তো তোমার তখন তাকে ধিকার জানিয়ে বলল আমার সম্বদ সবচেয়ে বেশি আমি পরিশ্রম বেশি করেছি এটা আমার জন্যই গর্ব প্রকাশ করলো আল্লাহ কখনো তোমাকে বেশি দিবে না গর্ভ প্রকাশ করার কারণে দেখা গেল মহান রব্বুল আলমিন ওই মমিন ব্যক্তির সম্পদকে বৃদ্ধি করে দিলেন তার বাগানে গাছপালা বেশি করে দিলেন ফল বেশি করে দিলেন বেশি সজ্জিত করলেন আর এই লোকের বাগানের ফলগুলো নষ্ট করে দিলেন সমস্ত বাগান নষ্ট করে দিলেন পানি বর্ষণ বন্ধ করে দিলেন পক্ষান্তরে রব্বুল আলামিন ওই দুর্বল মমিন ব্যক্তির বাগানকে সজ্জিত করলেন কারণ তিনি আল্লাহর প্রশংসা করেন তিনি বলছেন এটা আল্লাহই আমাকে দান করেছেন আল্লাহর রহমতে আমার এটা হয়েছে আমি পেয়েছি আমি অহংকার নই আমি পেয়েছি আল্লাহর সক্রিয় আদায় করি বন্ধুরা আমার এই ঘটনা উল্লেখ করার কারণটা কি মমিন ব্যক্তি যে কোনো সময় যে কোন অবস্থায় আল্লাহরাব্বুল আলমিনকে তিনি মেনে নেবেন আল্লাহ রাব্বুল আলমিনকে তিনি স্মরণ করবেন সর্বদা আল্লাহর প্রতি নমনীয় হবেন তাহলে যতই সমস্যা থাক না কেন যতই জুলুম নির্যাতনের শিকার হোক না কেন আল্লাহ তাকে পূরণ করে দিবেন। দেবেন এই জন্য আজা বললি আমরিল মমিন একজন মমিনের জন্য আশ্চর্যজনক ঘটনা আর এটা অন্য কারো জন্য নয় যখন আশাবাত যখন তার উপরে বিপদ নাজিল হয় তখন মমিন ধৈর্য ধারণ করে কখন আল্লাহ থেকে তার জন্য কল্যাণ যেহেতু আল্লাহ ধারণ করেছে যখন তাকে আনন্দ পেয়ে বসে যখন হয় সাকারা তখন আল্লাহর শুক্রিয়া দায়ী করে ফা খৈরুল্লাহু এটাও তার জন্য কল্যাণ সম্মানিত উপস্থিতি বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিন একজন মমিনকে শক্ত করার জন্য শক্তিশালী করার জন্য বহু উদাহরণ মহাগ্রন্থ আল কোরআন মধ্যে উল্লেখ করেছেন এই জন্যই আমরা যে কারণগুলো বর্ণনা করলাম যে আল্লাহ কেন কোরআনের মধ্যে বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন নবীর বিভিন্ন গোত্রের ঘটনা কেন বর্ণনা করেছেন মূলত মমিনদের হৃদয়ে সান্ত্বনা দেওয়ার জন্য আশা করি আমরা স্পষ্ট হয়েছি ঘটনা কেন আল্লাহ আল্লাহর বর্ণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া করে আজকের মতো শেষ করছি আকুল আকুলা আস্তক ফিরুল্লাহ আলী আলু আলাইসাইল মুমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা